উম্মাহাতুল মুমিনিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে উমুল মমিনের মধ্যে এমন একজনের জীবনী সম্পর্কে আমরা জানবো যিনি ছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের একজন নারীদের মধ্যে মাত্র জন তার আগে ইসলাম গ্রহণ করেছিলেন সুতরাং তিনি ছিলেন চতুর্থ মুসলিমা খাদিজা উম্মে আইমান এবং উম্মে লুবাবা রাজি আল্লাহ আনহুন্নার পর তিনি ছিলেন চতুর্থ মুসলিমা তিনি ছিলেন মদিনায় হিজরতকারী প্রথম নারী আল্লাহ রাস্তায় সহপরিবারে দুইবার হিজরত করেছিলেন তিনি উম্মুল মিনীন্দের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী তিনি ছিলেন কোরআনের একজন হাফেজা কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছিল তার প্রশ্নের জবাবে কোরআন হাদিস থেকে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখতেন তিনি রাসুলুল্লাহ সল্লাহু আলহিউসাল্লামের সাথে বহু যুদ্ধের সফরে অংশ নিয়েছিলেন তিনি হুদাইবিয়া খায়বার তয়েফ হুনাইন এবং মক্কা বিজয়ের অভিযানে তিনি ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সফর সঙ্গিনী উম্মুল মিনীন্দের মধ্যে তিনি ছিলেন সবার শেষে ইন্তেকালকারী রাসুলের স্ত্রীদের মধ্যে তিনি সবার শেষে সমাহিত হয়েছেন বাকি গোরস্থানে কে তিনি হচ্ছেন উম্মুল মমিনীন উম্মু সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া রদি আল্লাহু আনহা আজকের পর্বে আমরা জানবো উম্মুল মমিনীন উমু সালামা রাদি আল্লাহু আনহার জীবনী যিনি ছিলেন রসুল্লাহ সাল আলহ আসসাল্লামের ষষ্ঠ সহধর্মিনী জাইনাব বিন্তু খোজাইমা রাদি আল্লাহু আনহার ইন্তেকালের পর রসুল্লাহ সাল্লাম তাকে বিয়ে করেছিলেন আমরা জানি খাদিজা বিন্তুখাইলিদ এবং জাইনাব বিন্তু খোজাইমা রদি আল্লাহু আনহুমা তারা দুজন রাসুলের জীবদশাতেই ইন্তেকাল করেছিলেন তাই সেই সময় রাসুলের জীবিত স্ত্রীদের মধ্যে উমে সালামা রাদিউল্লাহু আনহা ছিলেন চতুর্থ উম্মে সালামা এটা হচ্ছে তার কুনিয়া বা উপনাম ছেলে সালামার নামের সাথে যুক্ত করে তাকে ডাকা হতো উম্মে সালামা বা সালামার মা তার আসল নাম হিন্দ হিন্দ বিনতে আবি উমাইয়া সুতরাং উম্মে সালামার পিতার নাম আবি উমাইয়া যার আসল নাম সুহাইল বিন মুগিরা উম্মে সালামার আদি আল্লাহ আনহা জন্মেছিলেন কুরাইশদের এক অভিজাত বিত্তশালী এবং প্রভাবশালী পরিবারে বিত্তশালী অভিজাত পরিবারে জন্ম হওয়ার কারণে বলা যায় উম্মে সালামার জন্ম হয়েছিল সোনার চামচ মুখে নিয়ে উম্মো সালামার আদি আনহার পিতা আবু উমাইয়া ছিলেন বনু মখজুম গোত্রের একজন নেতা এই গোত্র ছিল কুরাইশদের সবচেয়ে প্রভাবশালী গোত্রগুলোর একটি এই গোত্রের লোকেরা ছিল যোদ্ধা জাহিলি যুগে ওরাই ছিল কুরাইশদের সেনাপতি এসব কারণে ওদের মধ্যে গর্ব এবং অহংকারের শেষ ছিল না রাসুল্লা সাল্ল্লা সাল্লাম ইসলামের দাব দেওয়া শুরু করার পর যে গোত্রগুলো সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল তাদের মধ্যে একটি হচ্ছে এই বনু মাহজুম কুখ্যাত কাফের নেতা আবু জাহেল সে ছিল এই গোত্রেরই একজন নেতা আবু জাহেল ছিল উম্মে সাল্লামার পিতার চাচাতো ভাই এই গোত্রের আরেকজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন খালিদ বিনওয়ালিদ রদি আল্লাহানহু তিনি ছিলেন উম্মে সালামার চাচাতো ভাই উম্মেসাল্লামার পিতা আবু উমাইয়া তিনি ছিলেন বনুমাকুম গোত্রের একজন সম্পদশালী এবং প্রভাবশালী ব্যক্তি জাহিলি যুগে আবু উমাইয়া ছিলেন খুবই দানশীল এবং অতিথিপরায়ণ আবু উমাইয়া যখন কোনো কাফেলার সঙ্গে সফরে বের হতেন তখন গোটা কাফেলার সবার খাবার দাবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন সবার জন্য অর্থ খরচ করতেন তার এই উদারতা এবং মহানুভবতা দেখে তৎকালীন আরবের লোকেরা তাকে উপাধি দিয়েছিল জাদুর রাকব বা কাফেলার পাথেও পিতার এই দানশীলতা এবং উদারতার প্রভাব উম্মেসাল্লামা রাধি আল্লাহু আনহার জীবনেও ছিল তাই তো আমরা দেখতে পাই পরবর্তী জীবনে যখন তিনি ইসলাম গ্রহণ করেন এবং এরপর জীবনের নানা ধাপ অতিক্রম করে একসময় উম্মুল মিনীন হওয়ার সম্মান এবং গৌরব অর্জন করেন তখন দানশীলতা উদারতা মহানুভবতা পরোপকারিতা এবং আল্লা রাস্তায় সম্পদ খরচ করার ক্ষেত্রে উম্মে সালামা আল্লাহু আনহা উম্মুল মিনীন্দের মাঝে বিশেষ মর্যাদা এবং সম্মান অর্জন করেন উম্মে সাল্লামা রাদি আল্লাহুয়ানহা ছিলেন একজন বিশুদ্ধ কুরাইশী নারী পিতামাতা উভয়ের দিক থেকেই তিনি ছিলেন কুরাইশি বংশের উম্মে সাল্লামার মায়ের নাম আতিকা বিনতে আমর ইবনে রাবিয়া ইবনে মালিক ইবনে খোজাইমা ইবনে আলকামা কামা আল কিনা নিয়া এবারে চলুন জানা যাক রসুল্লাহ সল্লাহু আলহু আসসালামের সাথে বিয়ের আগে উমে সাল্লামা আনহার জীবনীর কাহিনী রসুল্লাহ সাল আলহি সাল্লাম যখন নবুয়ত পেলেন তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন ইসলাম কবুল করলেন উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামা আবু সালামা ছিলেন ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এগারোতম আর উম্মে সালামা ছিলেন ইসলাম গ্রহণকারী নারীদের মধ্যে চতুর্থ সুতরাং তারা দুজন ছিলেন একেবারে শুরুর দিকে বা প্রথম দিকে ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের অন্যতম উম্মে সালামার স্বামী আবু সালামা ছিলেন রসুলুল্লা সালু আলহ সালামের দুধ ভাই শৈশবে আবুলাহাবের দাসী সুয়াইবা রসুল্লাহ সাল আলহি আস্লামকে দুধ পান করিয়েছিল এই সুয়াইবা আবু সালামাকেও দুধ পান করিয়েছিল এছাড়া আরেক দিক থেকেও রসুল্লাহ সালু আলহিউ আসস্লামের সাথে আবু সালামার আত্মীয়তার সম্পর্ক ছিল আবু সালামার মা বার্রা বিনতে আবদুল মুতালিফ ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহু আস্লামের ফুপু সুতরাং আবু সালামা ছিলেন রসুল্লাহ সল্লাহু আলহিউ আসাল্লামের ফুপাতো ভাই अबू सालामा और तर स्त्री उम्मे सालामा जख इसलम ग्रहण करें स्वाभाविक भाई यह खबर शुने खेपे उठे मक्कार काफे मुश्रिकरा तराज के एकसाथे भेदे फिलर तर अनेक निर्तन करना शुरू कर लबुओ इसलम छलना ना तरा इसलम ग्रहण के कारण बनुमाखजुमर लोक निर्मम भाव अत्याचार चाल आबू सालाम एक समय अबू तालीबर आश्रय ग्रहण करें तक काफे मुश्रिकरा बताते लगल आबू तालिब यत दिन पर्यतनी भातीजा के आश्रय दिए अर्थात मुहम्मद सल्ला सल्लम के सहाज्य समर्थन करा भाके अर्थात आबू साल्लामा केव आश्रय देवा शुरू कराते दीन ना ना जवाब आबू तालीब बलें जे विपदार भिजा के रक्षा कर भाईर ऐले के रक्षा करई विपदार बर ऐले रक्षा करते चाहिए मक्कार शुरू दिखे परिसम छाई इसलम ग्रहण करत तठिन अत्याचार शिकार होते हतो एभव केटे जाए मक्कार प्रथम चार्टि बचर धीरे धीरे मुस्लिम संख्या बढ़ते थके एक मुस्लिम संख्या चल्लिस जन अतिक्रम हो जाए काफे आो खेपे जाए आगे बसि निर्तन शुरू कर मुस्लिम एमन ही परिस्थिति आल्ला हिजरतर अनुमति दिलें आल्ला आयात नादिल करें वाहआअर्दुल्ला अर्थात आल्ला जमीन प्रशस्त यहां हिजरतर इंगित छो तक रसुल्लाह सल्लाहल्लम साहबी को बलें তোমরা আল্লাহর জমিনের অন্য কোথাও চলে যাও হিজরত করে সাহাবিরা বললেন কোথায় যাব তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইঙ্গিত করলেন আফ্রিকার দেশ আবিসিনিয়ার দিকে তিনি বললেন সেখানে আছেন এমন এক বাদশাহ যিনি কারো ওপরে অত্যাচার করেন না এই কথা শুনে সাহাবিরা গোপনে হিজরতের প্রস্তুতি নিতে লাগলেন এক রাতে তারা রাতের অন্ধকারে চুপি চুপি বের হয়ে গেলেন মক্কা থেকে এরপর গিয়ে পৌঁছালেন সমুদ্র বন্দরে গিয়ে দেখেন সেখানে দুটি জাহাজ প্রস্তুত আছে এখনই জাহাজগুলো ছেড়ে যাবে আফ্রিকার দেশ আবিসিনিয়ার উদ্দেশ্যে তখন সাহাবিরা একটি জাহাজে চড়ে সেই দিকে রওনা দিলেন এভাবে প্রথম দফায় হিজরত করলেন মোট ষোলোজন সাহাবি তারাই ছিলেন এই উম্মতের প্রথম হিজরতকারী দল উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামাও ছিলেন সেই দলে আবিসিনিয়া যাওয়ার পর এই মুহাজির দম্পতির একটি ছেলে হল ছেলেটির নাম রাখা হলো সালামা সালামা ছিলেন আবিসিনিয়ায় জন্ম নেওয়া প্রথম মুসলিম শিশু এ কারণে মুহাজির মুসলিমদের কাছে এটা ছিল এক বিরাট আনন্দের উপলক্ষ্য এই সালামার নামের সাথে যুক্ত করেই পরবর্তীতে তাদের ডাকা হতো আবু সালামা এবং উম্মে সালামা বলে প্রথম হিজরতের কিছুদিন পর সাহাবিদের আরেকটি দল সেখানে হিজরত করেন হিজরতের কারণে তারা বেঁচে গেলেন মক্কার মুশ্রিকদের জুলুম নির্যাতন থেকে কিন্তু মক্কার মুশ্রিকরা সহ্য করতে পারছিল না সাহাবিদের এই হিজরত এ কারণে তাদেরকে আবার মক্কায় ফিরিয়ে আনার জন্য তারা দুইজন ধুত লোক পাঠালো আবিসিনিয়ার বাদশার কাছে দেশে এই দুইজন প্রতিনিধি গিয়ে বিচার দিল মুসলিমদের বিরুদ্ধে তখন আবিসিনিয়ার বাদশাহ ডেকে পাঠালেন মুসলিমদেরকে উম্ম সালাম রাদিউল্লাহা ছিলেন এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী তিনি বলেন বাদশাহ দরবারে যাবার আগে আমরা সবাই একসাথে হলাম এরপর পরামর্শ করে ঠিক করলাম যা সত্য তাই বলবো কোনো কিছুই গোপন করবো না মুসলিমরা বাদশার দরবারে গেলেন তখন মুসলিমদের পক্ষে কথা বলা শুরু করলেন জাফর বিন আবি তালু রাজিউল্লাহুয়ানহু তিনি ছিলেন রাসুল্ল সাল্লাইসাল্লামের চাচাতো ভাই জাফর রাজিউল্লাহুয়ানহু বললেন হে মহান বাদশাহ আমরা ছিলাম মূর্খ মূর্তি পূজা করতাম মৃত জন্তু ভক্ষণ করতাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম অন্যায় আর অশ্লীলতা ছিল আমাদের প্রতিদিনের কাজ এমনই এক অবস্থায় আল্লাহ তালা একজন রাসুল পাঠালেন আমাদের মাঝে আমরা সেই রাসুলের ওপরে ইমান এনেছি মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করা শুরু করেছি আর এ কারণেই আমাদের উপরে ক্ষেপে উঠেছে মুশরিকরা তারা আমাদের উপরে অত্যাচার করা শুরু করেছে এরপর আমরা আপনার দেশে এসেছি এই আশায় যে এখানে আমাদের উপরে কেউ অত্যাচার করবে না একথা শুনে আবি সিনিয়র বাদশাহী তিনি বললেন তোমাদের নবীর কাছে যে ওহি এসেছে তার কিছু অংশ পড়ে শোনাও তো তখন জাফর আদি আনহু সুরা মারিয়ামের শুরুর দিকের কিছু আয়াত পড়ে শোনালেন সেই আয়াতগুলোতে ঈসা আলহ ইসলামের জন্মের কাহিনী বলা ছিল নাজ্জাসী ছিল একজন খ্রিস্টান সে সেই ঘটনাগুলো জানত এ কারণে আয়াতে বর্ণিত সেই ঘটনাগুলো শুনে বাদশার চোখে পানি চলে এল এরপর নাজ্জাসী বললেন এমন আয়াত তো এর আগে ঈসার কাছেও এসেছিল তোমরা আমার দেশে নিশ্চিন্তে বসবাস করতে থাকো আমি কিছুতেই তোমাদেরকে তাড়িয়ে দেব না উম্ম সাল্লামার দি আল্লাহু বলেন এরপর নাজজাসী কুরাইশদের পাঠানো সেই দুইটি লোককে অপমান করে তাড়িয়ে দিলেন আর আমরা সম্মানের সাথে বসবাস করতে লাগলাম আবিসিনিয়াতে। এভাবেই কেটে যাচ্ছিল উমে সালামা এবং আবু সালামা রাদিউল্লাহুমার প্রবাস জীবন এক সময় আবিসিনিয়ার মুসলিমরা শুনলেন মক্কার মুশ্রিকরা নাকি সবাই মুসলিম হয়ে গেছে এই কথা শুনে আবিসিয়ায় থাকা মুসলিমদের মধ্যে কয়েকজন ফিরে এলেন মক্কায় উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামাও ফিরে এলেন কিন্তু মক্কার কাছাকাছি আসার পর তারা বুঝতে পারলেন এই খবরটা মোটেও সত্যি নয় এটা ছিল একটা গুজব দুই একজন বাদে কাফিরদের কেউই মুসলিম হয়নি তারা আগের মতোই অত্যাচার চালাচ্ছিল মুসলিমদের উপর। এই পরিস্থিতিতে আবিসিয়া থেকে মক্কায় ফিরে আসার পর মহা বিপদে পড়ে গেলেন উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামা কিছুদিন পর তারা সিদ্ধান্ত নিলেন এবার তারা হিজরত করবেন মদিনার উদ্দেশ্যে সাথে নিয়ে যাবেন তাদের ছেলে সালামাকে অর্থাৎ তারা সপরিবারে হিজরত করবেন এই ভেবে আবু সালামা রদি আল্লাহানহু একটি উঠ প্রস্তুত করলেন উম্মে সালামা এবং তার ছেলে সালামাকে উঠিয়ে দিলেন উটের উপরে এরপর উটের রশি ধরে হেঁটে চলতে লাগলেন আবু সালামা এমন সময় হঠাৎ পথ আটকে দাঁড়াল উম্মে সালামার গোত্রের লোকজন অর্থাৎ বনু মগিরার লোকজন উম্মে সালামাকে বাধা দিল তারা তাকে মদিনায় যেতে দিতে চায় না ওরা আবু সালামাকে বলল আবু সালামা আমাদের মেয়েকে তোমার সাথে বিদেশে যেতে দেব না এই বলে তারা উম্মে সালামা এবং তার ছেলে সালামাকে কেড়ে নিল ওদিকে এই খবর শুনে খেপে গেল আবু সালামার গোত্রীর লোকজন অর্থাৎ বনু আবদিল আসাদ তারাও খেপে গেল ওরা উম্মে সালামার গোত্রীর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বলল তোমরা তোমাদের মেয়েকে কেড়ে নিয়েছ আমাদের গোত্রের ছেলের কাছ থেকে তাহলে আমরাও আমাদের নাতিকে কেড়ে নেব তোমাদের কাছ থেকে এই বলে তারা সালামাকে কেড়ে নিয়ে গেল উম্মে সালামার কাছ থেকে এই অবস্থায় কঠিন বিপদে পড়ে গেলেন উম্মে সালামা স্বামী সন্তান সবই যে হারিয়ে গেল তার একদিকে উম্মে সালামা রাদিয়া আহনা তিনি বন্দী হলেন বাপের বাড়িতে আর ওদিকে তার স্বামী আবু সালামা চলে গেলেন মদিনায় আর তাদের ছেলে তাদের দাদার বাড়ির লোকেরা অর্থাৎ তারা তিনজন তিন জায়গায় চলে গেলেন তিনজন তিন দিকে ছিটকে গেলেন স্বামী সন্তান হারানোর দুঃখে পাগলের মতো হয়ে গেলেন উমে সাল্লামা রাজি আনহা। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যেতেন মক্কার বাইরে একটি খোলা মাঠে সারা দিন সেখানে বসে থাকতেন আর মদিনার পথের দিকে তাকিয়ে অশ্রু ঝরাতেন एभवे चलते लगल दिन दिन सप्ताह पर सप्ता मास मास प्रयर धरे स्वमी और सन्तान हरानद जंत्रणा असह्य कष्ट सह्य कर लम्मे सालमीआल्लाहुआन निजे यर्णना करी स्वमी और हमारान तीन जन तीन दिखे छिटके पड़ल स्वमी सन्तान हरान विच्छेद जतन अवस्था खूब ही कहिल पड़ल एदिगे जेहेतु हिजरत निर्देश चले তাই আবু সালামা মদিনায় পৌঁছে যান আর আমি মক্কায় থাকতে লাগলাম একাকি নিই প্রতিদিন সকালে আমি ঘর থেকে বের হতাম এবং আপ্তাহ উপত্যকায় একটি টিলার উপরে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতাম আর সারা সারাদিন কান্নাকাটি করতাম এমনই এক অবস্থায় একদিন আমাদের এক শুভাকাঙ্ক্ষী বনুমগিরার এক ব্যক্তি আমার এই দুরবস্থা দেখে ভীষণ কষ্ট পেল তিনি বনুমগিরার লোকদেরকে একত্র করে বললেন আপনারা এই অসহায় মেয়েটিকে ছেড়ে দিচ্ছেন না কেন কেন তাকে তার স্বামী সন্তানের কাছে যেতে দিচ্ছেন না তাকে ছেড়ে দিন এবং স্বামী সন্তানের কাছে যেতে দিন কথাগুলো তিনি এমন আবেগ ভরা শব্দে প্রকাশ করলেন যে তাতে আমার পিতার গোত্রে লোকের অন্তরে দয়া এবং করুণা জাগল তারা আমাকে আমার স্বামীর কাছে যাওয়ার অনুমতি দিল ওদিকে এই খবর শুনে বনু আবদিল আসাদ তারাও আমার সন্তানটিকে আমার কাছে পাঠিয়ে দিল এরপর আমি উটের উপরে পালকি বসালাম এবং সালামাকে কোলে নিয়ে রওনা হয়ে গেলাম মক্কা থেকে একাকি বের হয়ে তা ইম নামক জায়গায় পৌঁছালাম সেখানে পৌঁছানোর পর দেখা হলো কাবা ঘরের চাবি রক্ষক ওসমান ইবনে তালহা ইবনে আবি তালহার সাথে এই ওসমান ইবনে তালহা তখন ছিলেন একজন মুশ্রিক তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে কিন্তু ইসলাম পূর্ব জীবনেও তিনি অত্যন্ত সজ্জন এবং ভদ্র একজন মানুষ ছিলেন উমেসাল্লামার রাজি আল্লাহু আনহা বলেন আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই কথা শুনে ওসমান জানতে চাইলেন আমার সাথে সফরসঙ্গী আর কেউ আছে কি না আমি বললাম না আমার সাথে আর কেউ নেই শুধু আমি আর আমার এই শিশু সন্তান আছি এই কথা শুনে উসমান আমার উটের লাগা মুঠ করে ধরলেন আর উটে রশি ধরে আমার আগে আগে চলতে লাগলেন অর্থাৎ উম্মে সালাম্মার আদি আনহার মতো একজন সম্ভ্রান্ত নারী একাকি সফর করে মদিনায় যাবেন এই দৃশ্য দেখে ওসমান ইবনে তালহা তার সফর সফরসঙ্গী হলেন তিনি নিজ দায়িত্বে তাকে মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন এখানে এই দৃশ্যটি এবং পরিস্থিতির বাস্তবতা আমাদেরকে বোঝা প্রয়োজন উম্মে সালামা রি আল্লাহুয়ানহা একাকি মরুভূমিতে পথ চলছেন আর সাথে সফরসঙ্গী হিসেবে আছেন ওসমান ইবনে আবি তালহা এভাবে উটের উপরে বসে সফর করে মক্কা থেকে মদিনায় পৌঁছাতে কমপক্ষে ১০ থেকে বারো দিন সময় লাগে মাহারাম ছাড়া একজন একাকিনী নারীর পক্ষে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনা পৌঁছানো কতটা কঠিন সেটা ব্যাখ্যা করার দরকার হয় না এই দীর্ঘ সময়ে একজন নারীকে ঘুমানো খাওয়া দেওয়া প্রাকৃতিক প্রয়োজন সবকিছুই করতে হয়েছে অথচ এই পুরো সফরে উসমান ইবনে আবি তালহার আচরণ কেমন ছিল উম্মে সালামারদি আল্লাহনহা নিজেই সেটা বর্ণনা করে বলেছেন আল্লাহ জানেন আমি ওসমান ইবনে তালহার থেকে অধিক ভদ্র এবং সজ্জন ব্যক্তি আরবে আর কাউকে পাইনি আমরা যখন সফর করে কোনো একটি স্থানে পৌঁছাতাম কোনো একটি মঞ্জিলে পৌঁছাতাম আমাদের বিশ্রামের প্রয়োজন হতো তখন তিনি উট বসাতেন এবং দূরে কোনো গাছের আড়ালে চলে যেতেন আবার যখন সফর শুরু করার সময় হতো তিনি উট প্রস্তুত করে আমার কাছে এসে বলতেন উঠে বসুন আমি উটের পিঠে আরাম করে বসার পর তিনি লাগাম ধরে ট্রেনে নিয়ে আগে আগে পথ চলতেন গোটা পথে সফর এই নিয়মেই হয়েছিল এভাবে আমরা যখন মদিনার কাছাকাছি বনু আমর ইবনে আওফের মহল্লায় পৌঁছালাম কুবাতে পৌঁছালাম তখন উসমান ইবনে আবি তাল্লাহা আমাকে বললেন আপনার স্বামী এখানে আছেন আবু সাল্লামা আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন আমি আল্লাহর ওপর ভরসা করে মহল্লার মধ্যে ঢুকে গেলাম এবং আবু সালামার দেখা পেলাম এভাবে উসমান ইবনে তালহা আমাকে মদিনায় পৌঁছে দিলেন এবং এরপর তিনি নিজে মক্কার দিকে फिरती जा शुरू कर लें ये उमे साल रदी आल्लाहु आनहार हिजरतर वर्णना हिजरतर समय अबू सलमिवार जतटा कष्ट सह्य करते हैं यने परवर्ती हिजरतें आलोचना उठले ही उम्मे साल रदी आल्लाहुआन गर्व करत इसलमर आबू सलमिवार के दुर्भोग पोहते हुए, ते हुए आहलेबाई क्यों तेमन कष्ट सह्य करना पशापाशी रसुल्लाह सल्लाहलम स्त्री ऊपर উম্মে সালামার এটি একটি অনন্য বৈশিষ্ট্য ছিল যে তিনি প্রথম পর্দনশীল নারী যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তিনি ছিলেন মদিনায় হিজরতকারী প্রথম মুসলিমা এভাবে হিজরতের মাধ্যমে উম্মে সালামা আবার তার স্বামী আবু সালামা এবং সন্তান সালামার সাথে একত্রিত হলেন আবু সালামাও ছিলেন মদিনায় হিজরত করা প্রথম পুরুষ তাহাবি সুতরাং তারাই ছিলেন মদিনায় হিজরতকারী প্রথম পরিবার আল্লাহর দিনের পথে এভাবেই অগ্রগামী ছিলেন তারা মদিনা হিজরতের পর পরবর্তী তিন বছরে উম্মে সালামা আরও তিনটি সন্তানের মা হন ফলে আবু সালামার সাথে বৈবাহিক জীবনে তিনি মোট চারটি সন্তানের জননী হয়েছিলেন তাদের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে ছেলে দুইজন হচ্ছেন সালামা এবং ওমর আর মেয়ে দুইজন হচ্ছেন দুর্রাহ এবং জাইনাব তারা প্রত্যেকেই আল্লাহ রাসুল সাল্লুসাল্লামের সাহাবি হওয়ার গৌরব অর্জন করেছেন রদিউল্লাহুয়ান হুম এই চার সন্তানের মধ্যে মেয়ে জাইনাবের জন্মের আগেই আবু সালামার ইন্তেকাল হয়ে যায় আবু সাল্লামার রাদি আল্লাহওয়ানহু কীভাবে মৃত্যুবরণ করেন এবার আমরা সেদিকেই যাচ্ছি হিজরতের দ্বিতীয় বছরে রমাদানের সতেরো তারিখে বদরযুদ্ধ সংঘটিত হয় আবু সালামার রাদি আনহু এই যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন ফলে একই সাথে তিনি একজন মুহাজির এবং বদরি সাহাবি হওয়ার গৌরব অর্জন করেন যেটা কিনা একজন সাহাবির সর্বোচ্চ মর্যাদা যুদ্ধে কাফেররা পরাজিত হলো শোচনীয়ভাবে এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য প্রায় এক বছর পর মক্কার মুশ্রিকরা আবার মদিনায় এসে হামলা করল এবং সেটা ছিল উহুদের যুদ্ধ আবু সাল্লামা রাদি আল্লাহুয়ানহু সেই যুদ্ধে অংশ নেন উহুদের যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হন তাকে নিয়ে আসা হয় হতেদের চিকিৎসা ছাউনিতে উহুদের যুদ্ধ শেষ হলো কিন্তু আবু সাল্লামারদি আল্লাহুয়ানহু আর কখনোই পুরোপুরি সেরে উঠলেন না তার অসুস্থতা এবং শারীরিক সমস্যা ধীরে ধীরে বাড়তে লাগলো এমনই একদিনে উম্মে সাল্লামা আর তার স্বামী আবু সালামা দুজন কথা বলছিলেন উমে সাল্লামা তার স্বামী আবু সালামাকে বললেন যদি আপনি আমার আগে মারা যান তাহলে আমি আপনার মৃত্যুর পর আর কাউকে বিয়ে করব না উমেসাল্লামা বললেন আমি শুনেছি কোনো মহিলার স্বামী যদি মৃত্যুর পর জান্নাতে যায় আর সেই স্ত্রী যদি পরবর্তীতে বিয়ে না করে তাহলে আল্লাহ আল্লাহালা সেই স্ত্রীকে ওই স্বামীর সাথে জান্নাতের স্থান দান করবেন উমেসাল্লামা এরপর বললেন একই অবস্থা যদি পুরুষদের ক্ষেত্রেও হয় তাহলে চলুন আমরা দুজন অঙ্গীকার করি যদি আমি আগে মারা যাই তাহলে আমার মৃত্যুর পরেও আপনি আর কাউকে বিয়ে করবেন না স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে আদর্শ হাক এবং ভালোবাসার কারণে প্রায়ই এই ধরনের সংলাপে অংশ নেন উম্মে সাল্লামা এবং আবু সালামা এরকম একটি সংলাপে আলোচনা করছিলেন কিন্তু উম্মে সাল্লামার কথার জবাবে আবু সালামা রাদি আল্লাহু বললেন উম্মে সালামা আমি তোমাকে একটি কথা বলতে চাই যদি তুমি সেটা মানো উমে সাল্লামা বললেন আপনার কথা মানাতেই তো আমার আনন্দ তখন আবু সাল্লামা বললেন তাহলে আমার মৃত্যুর পর তুমি আবার বিয়ে করে নিও উম্মে সালামা বললেন আমি তো জান্নাতেও আপনার স্ত্রী হতে চাই তাই আপনার মৃত্যুর পর আমি আর কাউকে বিয়ে করতে চাই না কিন্তু আবু সালামা দোয়া করে বললেন আল্লাহ আমার মৃত্যুর পরে তুমি উম্মে সালামাকে আরও ভালো স্বামী দিও উম্মে সালামা তার স্বামী আবু সালামার এই দোয়ার কথা শুনে ভাবলেন আবু সালামার থেকে উত্তম স্বামী আর কোথায় পাবো তিনি ভাবতে লাগলেন এরপর আবু সালামা রাদি আনহু ইন্তেকাল করেন হিজরতের চতুর্থ বর্ষের জামা দিউসানি মাসে স্বাভাবিকভাবেই আবু সাল্লামার মৃত্যুর পর খুবই দুঃখ পান উমেসাল্লামার রাদি আল্লাহু আনহা তিনি তার স্বামী আবু সালামাকে খুবই ভালোবাসতেন উমেস সাল্লামার রাধি আনহা বলেন আবু সালামার মৃত্যুর পর আমি বলতে লাগলাম আমার স্বামী এই বিদেশে প্রবাসে এভাবে মারা গেলেন এই কথা তিনি বারবার বলতে লাগলেন আর কান্নাকাটি করতে লাগলেন উমে সাল্লামা বললেন আমি আবু সাল্লামার জন্য এত কান্নাকাটি করবো যে সবাই এই ঘটনা মনে রাখবে তাই আমি বিলাপ করে কান্নার প্রস্তুতি নিলাম एमकाटी करार्ज एक पेशादार कान्निरा महिला के डेके आसलम से मदिनार पशे ही थकत जहिली जुगे आरोप पेशादार विपकारिनी महिला पावा जित जान के टिका दिल ओरा विभिन्न शोक अनुष्ठने इसे कान्निकाटी करत कृत्रिम शोक प्रकाश करत यचार क्यों इसलम एभवे कान्न कालाप करा, करा के समर्थन करना कारण यहिल कान्न काटी करते गए दुखर गीत गई गए एम अनेक कथा फिलत যাতে আল্লা তাল্লা নির্ধারিত তাগজের ব্যাপারে অকৃতজ্ঞতা প্রকাশ পেত এমনকি অনেক ক্ষেত্রে তারা কুফুরি কথাবার্তাও বলতো এছাড়া আরও অনেক নিন্দনীয় আচরণ ছিল যেমন কান্নাকাটি করার সময় নিজের গালে থাপ্পড় মারা জামা ছিড়ে ফেলা জোরে চিৎকার করা ইত্যাদি এ কারণে ইসলামে কারো মৃত্যুতে এভাবে বিলাপ করে কান্নাকাটি করাকে নিষেধ করা হয়েছে তাই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ওই মহিলাকে আসতে দেখলেন তখন উম্মে সালামাকে বললেন তুমি কি তোমার ঘরে এই শয়তানকে ডেকে নিয়ে আসতে চাও এ কথা শুনে উমে সাল্লামারাদি আল্লাহু আনহা বিলাপ করে কান্নাকাটি করা থামিয়ে দিলেন এরপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে শেখালেন যে কোনো দুঃখ বা বিপদ আসলে তখন আমাদেরকে কি করতে হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম উমে সাল্লাম রাদি আল্লাহু আনহাকে বললেন যদি কোনো মুসলিম বিপদে পড়ে তাহলে সে বলবে ইন্না লি ওয়া ইন্না ইলাইহি রাজিওন এবং সাথে এই দুয়ারটি পড়বে আল্লাহুম্মা আজুর নি ফি মুসিবাতি ও আখলিফলি খাই রম্মিন হা আল্লাহ আপনি আমাকে এই বিপদের বিনিময়ে সওয়াব দিন আর যা হারিয়ে গেছে তার বিনিময়ে উত্তম কিছু দান করুন উল্লেখ্য উমে সাল্লামার রদি আল্লাহুয়ানহা এই দোয়াটি আগেই জানতেন এবং তার স্বামী আবু সালামার কাছ থেকেই তিনি এই দোয়াটি শিখেছিলেন তাই রসুলুল্লাহ সাল্লুসাল্লামের মুখে এই দোয়াটি শুনে উমে সাল্লামার মনে ভেসে উঠলো আবু সাল্লামার সেই দিনের স্মৃতি একদিন আবু সাল্লামার রদি আল্লাহওয়ানহু খুবই উত্তেজিত অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রী উমেসাল্লামাকে বলেছিলেন তুমি জানো আজ আমি নবীজির কাছ থেকে কি শুনে এসেছি রসুল্লাহ সাল্লি আসলাম বলেছেন কোন ব্যক্তি যদি বিপদ বা মুসিবতে আক্রান্ত হয় এবং তখন সে আল্লাহর কাছে এই দোয়া করে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে আরও উত্তম বিনিময় দান করবেন অর্থাৎ সেই বান্দার কাছ থেকে যা কেড়ে হয়েছে আল্লাহ তাল্লাহ তার থেকেও ভালো কিছু দান করবেন এবং সেই দোয়াটি হচ্ছে ইন্না ইলাইহি রিউন আল্লাহুম্মা আজুর নি ফি মুসিবাতি ও আখলি ফিলি খাই রম্মিন হা अर्थात निश्चय आल्लर का ही एसे आल्ला फिर जाह अपनी विपद बनीम पुरस्कार दिन आ जा हारिए गए उत्तम किस दान कर आलेमरा बुआ कबूल शर्त हखनी विपद बाय संबद पा तक दुआट होते आपनर प्रथम रियक्शन प्रथम कथा जो हो सेपदे संबाद शहूर्ते अपनार मन आल्लाभिमुखी थके और अपनार मुख दुआाट बहूर्ते आनी सबर करें धीरस्थिर थकें तो निश्चयअल्लाह तुआ कबुल करबें रसदुल्लासलम प्रकृत सबर तो सेटाई जेटा विपदे प्रथम आघाते प्रकाश पाय कारण जो समय केटे जाए तक धीरे धीरे सवार मध्य सहनशीलता स्वाभाविक पर्या नेमे आसे समय केटे जा सबाई सबर करतेपदे प्रथम आघाते जो सबर है सेटाई हे प्रकृत सबर সেই মুহুর্তে যদি আমরা এই দুয়াটি পড়তে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সেই বিপদের বিনিময়ে আরও উত্তম বিনিময় প্রদান করবেন উমে সালামার রদি আনহা বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে শোনার পর আমি সেই দোয়াটি পড়তে লাগলাম অর্থাৎ যা কেড়ে নেওয়া হয়েছে তার থেকে উত্তম কিছু যেন আল্লাহ তালা তাকে দান করেন কিন্তু উমে সালামার রদি আল্লাহু আহা তিনি ভাবতে লাগলেন আবু সালামার থেকে উত্তম স্বামী আমি কোথায় পাব এভাবে আবু সালামার রদি আল্লাহু আহর মৃত্যুর মাধ্যমে উমে সাল্লামার রদি আনহা বিধবা হয়ে যান সেই অবস্থায় তিনি ছিলেন গর্ভবতী এবং সন্তান সম্ভবা আবু সাল্লামার মৃত্যুর কিছুদিন পরেই তিনি তার কন্যা সন্তান জাইনবের জন্ম দেন এবং সেটি ছিল সেই দম্পতির চতুর্থ সন্তান সেই অবস্থায় ছোট ছোট চারটি ছেলে মেয়ে নিয়ে বিধবা উমেসাল্লামা রদি আল্লাহুয়ানহা মহাবিপদে পড়লেন তখন উমেসাল্লামার রদি আল্লাহু আনহার একাকিত্ব এবং দুঃখ বেদনার কথা চিন্তা করে আবু বকর আস সিদ্দিক রদি আল্লাহুয়ানহু তাকে বিয়ের প্রস্তাব পাঠান কিন্তু উমে সালাম্মার রদি আনহা। তার ছোটো ছোটো সন্তানদের কথা ভেবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি ভাবছিলেন যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে এই ছোট ছোটো কে দেখাশোনা করবে কে উমে সাল্লাম রাদি আল্লাহুয়ানহা বলেন কিন্তু কিছুদিন পর স্বয়ং রাসুল্লাহ সাল উলাইসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠালেন আমার কাছে এবার উম্মে সালাম্মি আল্লাহুয়ানহা কি করবেন এবারেও কি তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উমে সাল্লামার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন অমর রাজি আল্লাহুয়ানহুর মাধ্যমে ইসলামের জন্য আবু সালামা এবং উমেসাল্লামা দম্পতির যে আত্মত্যাগ উমেসাল্লামার বিধবা জীবন একাকিত্ব থাকার কষ্ট এবং ছোটো ছোট অসহায় সন্তানদের দেখাশোনা করা সবকিছু মিলিয়ে উমেসাল্লামা রাদি আল্লাহু আনহা ছিলেন নিজারুণ অসহায় অবস্থায় এই কারণে রাসুল উল্লা সাল্লি সাল্লাম তাকে বিয়ে করে তার দায়িত্ব গ্রহণ করতে চাইলেন সুতরাং সেই অবস্থায় উম্মে সাল্লামা যদি আল্লাহ রাসুলের দেওয়া বিয়ের প্রস্তাব কবুল করে নেন তাহলে একদিকে এটা হবে তার অসহায় অবস্থার সমাপ্তি আরেকদিকে এটা হবে ইসলামের জন্য তার অবদানের পুরস্কার এবং স্বীকৃতি কারণ রাসুল উল্লাহ সালু আলহি স্ত্রী হওয়ার মাধ্যমে তিনি দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সম্মান লাভ করবেন কিন্তু সেই পরিস্থিতিতে উম্মে সালামা রাদি আল্লাহু আহা ভাবছিলেন একটি ভিন্ন কথা ওমর রাদি আল্লাহু যখন রাসুলের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে উম্মে সাল্লামার কাছে আসলেন তখন উম্মে সালামা ওমর রাদি আল্লাহু আহুকে বললেন আপনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলুন আমি একজন আত্ম অভিমানী নারী অর্থাৎ सतींदर व्यापारे मध्य ईर्षा आवित सतान रे तृत्य तो एखनार जुवती नई चतुर्थ तो ये हमारो आत्मस्वज ऑलि अभिभावक उपस्थित नहीं चार्टि कथा उम्मे सालम्मा रदीअल्लाहुआन उमर रदी अल्लाहू रसुल्लम खेदमते हाजिर ये एक कथागुलू बर्णना करें उम्मे सालम्मा रदीअल्लाहुवान जो चार्ट पॉइंट उस्थापन करें तर प्रथम आत्मअभिमानी नारी अर्थात सतीन व्यापारे तरह मध्य गीरा आए উম্মেসাল্লামা তিনি ছিলেন আবু সাল্লামার একমাত্র স্ত্রী তখন তার কোনো সতীন ছিল না আর উমে সাল্লামা জানতেন রাসুল্লাহ সাল্লু আলহিস্লামের একাধিক স্ত্রী রয়েছে তাই উমে সাল্লামা ভাবলেন সতীনদের ব্যাপারে তো আমার মনে ঈর্ষা আছে আমি তাদের সাথে কিভাবে ঘর সংসার করবো দ্বিতীয় আপত্তি তিনি জানিয়েছিলেন সন্তানদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লি সাল্লামের অন্য স্ত্রী অর্থাৎ আয়েশা বা হাফসারাদি আল্লাহু আনহার কোনো সন্তান ছিল না তাই তারা যেভাবে রাসুলুল্লাহ সাল্লু আলু ইসলামের খেয়াল রাখতে পারতেন সেবাযত্ন করতে পারতেন উম্মে সাল্লামা কি সেভাবে আল্লাহ রাসুলের সেবা করতে পারবেন এছাড়া তিনি আরও ভেবেছিলেন রাসুল উহ সাল্লি ইসলামী বা তার প্রতি কতটুকু মনোযোগ দেবেন কারণ সেই সময় উমে সালামা রি আল্লাহু আনহার দুধের শিশু ছিল তৃতীয়ত তিনি তার বয়সের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন আমি আর যুবতী নেই সেই সময় সাউদা রাদি আল্লাহু আনহা বাদে রাসুলের অন্য দুজন স্ত্রী ছিলেন আয়েশা এবং হাফসার রী আল্লাহু আনহুমা তারা দুজনেই ছিলেন যুবতী তাই উম্মে সালামা ভেবেছিলেন হয়তো যুবতী নয় বলে তার প্রতি রাসুলের আকর্ষণ কম থাকবে আর চতুর্থ পয়েন্টে তিনি জানিয়েছিলেন আত্মীয়স্বজন অনুপস্থিত থাকার ব্যাপারে সবগুলো কথা শোনার পর রসুল্লাহ সাল্লি সাল্লাম ওমর ইবুল খাত্তাবের মাধ্যমে আবার সংবাদ পাঠালেন উমেসাল্লামার কাছে রসুল্ল সাল্লাহ আলুসাল্লাম উমর ইবনুল খাত্তাবকে বললেন তুমি উমেসাল্লামার কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে বলো উমের সাল্লামার মধ্যে যে গিরা বা ঈর্ষাবোধ রয়েছে সেই বিষয়ে আমি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করব ফলে তার মধ্যে সেই ঈর্ষা আর থাকবে না और देते पाई परवर्ती जीवने अल्लाह रसुलर दुआर बरकते उम्मे साल्लामल्लाहार अंतर सतीन ईर्षाबोध एके दूर हो जाए सतीन पारस्परिक ईर्षाबोध सम्पर् स्त्री ब्यापारे अनेक घटनाई वर्णित आए कंतु उम्मे साल्लमार बेपारे ए रम घटना पाव जाए ना रसल्ला सल्लाह सलम आओ ब उम्मे साल एखे तरह आत्मयन अभिभावक उस्थित नहीं जबा रसुल्लाह बोलें उपस्थित किंबा अनुपस्थित तुम्हार को आत्मीय আমার সাথে বিয়েতে আপত্তি করবে না নিঃসন্দেহে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম সত্য বলেছেন কারণ আমরা দেখতে পাই রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লামের সবচেয়ে বড় দুঃশ্মন যে ছিল মক্কর মুশ্রিকদের নেতা আবু সুফিয়ান রাসুল সেই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হবিভাকে বিয়ে করেছিলেন তখন আবু সুফিয়ান কী মন্তব্য করেছিল আবু সুফিয়ান তখন খুশি হয়ে একটি প্রবাদবাক্য বলেছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে এরকম যে তিনি এমন এক ঘোরা যার নাক কখনো ধুলির ধূসরিত হয় না যে কখনো হোচট খায় না অর্থাৎ এই প্রবাদ বাক্যের রূপকর্থ হচ্ছে এরকম মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এমন এক অভিজাত পাত্র যে পাত্রের প্রস্তাব কখনও ফিরিয়ে দেওয়া যায় না আর উমে সালামার রাদি আল্লাহুয়ানহার বয়সের ব্যাপারে রাসুল্লাইসাল্লাম বললেন আমি তোমার থেকেও অধিক বয়স্ক সুতরাং কোনো বয়স্ক নারী যদি তার থেকে অধিক বয়সের কোন পুরুষকে বিয়ে করে এতে লজ্জার কিছু নেই উমে সালামার রদি আল্লাহু আনহা বলেছিলেন আমি সন্তানওয়ালা রাসুল্ল্লাহ সাল্লা সাল্লাম জবাব দিলেন আল্লাহ এবং তার রাসুলি তোমার সন্তানদেরকে দেখাশোনা করবেন অর্থাৎ তাদের উপযুক্ত যত্ন নেওয়া হবে রাসুল্ল সাল্লু আলু ইসলাম বলেছিলেন আল্লাহ এবং তার রাসুলি তোমার সন্তানদের দেখবেন তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক উম্মে সালামা রাদি আল্লাহু আনহার চার সন্তানের পরিণতি কি হয়েছিল উমে সাল্লামার সবচেয়ে বড় সন্তান ছিলেন সালামা রদি আল্লাহু আনহু তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়িতেই লালন পালন হন এবং বেড়ে ওঠেন এরপর আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের চাচাতো বোন উমামা বিনতে হামজা রাদি আল্লাহু আনহাকে তিনি বিয়ে করেন সালামা রাদি আল্লাহ আনহু দীর্ঘ জীবন বেঁচেছিলেন উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়কাল পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন সুতরাং সালামার জীবন কতই না অভিজ্ঞতায় পরিপূর্ণ ছিল তার জন্ম হয়েছে সেই আফ্রিকার দেশ আবিসিনিয়াতে এরপর বেড়ে উঠেছেন রাসুলের ঘরে এবং এরপর হায়াত পেয়েছেন উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের সময়কাল পর্যন্ত যে সময়টা ছিল উমাইয়া শাসনামলের স্বর্ণযুগ কাজেই সালামার জীবন সম্পর্কে যদি বিস্তারিত জানা যেত তাহলে ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানা যেত কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সালামা রাদি আল্লাহানহু সম্পর্কে ঐতিহাসিকরা খুব বেশি তথ্য বর্ণনা করেননি শুধুমাত্র এই অল্প কিছু কথাই তার ব্যাপারে জানা যায় উম্মে সালামা রাদি আনহার দ্বিতীয় ছেলে ওমর ইবনে আবু সালামা তিনি পরবর্তীতে আলী রদি আল্লাহুয়ানহুর খিলাফতকালে বাহরাইনের গভর্নর নিযুক্ত হয়েছিলেন তিনিও দীর্ঘ হায়াত পেয়েছিলেন তিনি মৃত্যুবরণ করেন তিরাশি হিজরি সনে উম্মে সাল্লামার মেয়ে জায়নাব বিনতে আবু সালামা তিনি ছিলেন তাবি যুগের অন্যতম বিখ্যাত নারী আলেমা নারীদের মধ্যে যারা অন্যতম প্রধান হাদিস বর্ণনাকারী জায়নাব বিনতে আবু সালামা ছিলেন তাদের একজন অধিকাংশ নারী সাহাবিদের হাদিস বর্ণিত হয়েছে জায়নাব বিনতে আবু সালামার মাধ্যমে উমেস সাল্লামার অপর মেয়ে দুররা সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে সহিবুখারিতে একটি ঘটনায় তার নামের উল্লেখ আছে একবার উম মিনিন উমে হাবিবা রাদি আল্লাহনহা রাসুল্ল্লা সাল্লা সাল্লামের কাছে এসে বললেন আমি শুনেছি আপনি নাকি দুর্রাহকে বিয়ে করতে চান রাসুল্লাহ সাল্লু আলিয়া তখন বললেন এটা কি করে হয় আমি যদি তাকে লালন পালন নাও করতাম তবুও তো সে আমার জন্য কোনোভাবেই হালাল ছিল না কারণ সে আমার দুধ ভাইয়ের মেয়ে আর এ ব্যাপারে আমরা আগেই উল্লেখ করেছি আবু সাল্লামার রদি আল্লাহ তিনি ছিলেন রাসুল্ল সাল্লু আলিয়া সাল্লামের দুধ ভাই সুতরাং রসুল্ল সাল্লাহ আলাইস্লামের সাথে বিয়ের বরকতে উম্মে সাল্লামার চার সন্তান তার প্রত্যেকেই বরকত পেয়েছিলেন এবং সুন্দর হায়াত পেয়েছিলেন জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন এভাবেই উম্মে সাল্লাম রদি আল্লাহু আনহা চলে এলেন রসুল্লাহ সল্লু আলহ আসাল্লামের সংসারে নিঃসন্দেহে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম ছিলেন আবু সাল্লামার থেকেও উত্তম স্বামী এভাবেই কবুল হয়েছিল উমে সাল্লাম রদি আনহার সেই দোয়া তাদের বিয়ে হয়েছিল চতুর্থ হিজড়ির সাওয়াল মাসে বিয়ের পর উমে সাল্লাম রদি আনহা এসে উঠেছিলেন উম্মুল মিনিন উমুল মাসাকিন জাইনব বিন্দু খুজাইমা রদি আনহার ঘরে যেহেতু সেই বিয়ের কিছুদিন আগেই জায়নাব রাদি আনহা ইন্তেকাল করেছিলেন তাই তার ঘরটা খালিই ছিল বিয়ের পর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম উমে সাল্লাম রাদি আল্লাহু আনহাকে কিছু উপহার দেন সেই উপহারের মধ্যে ছিল এক জোড়া জাতা যার সাহায্যে গম পেশা হতো দুইটি মশক বা পানির পাত্র একটি চামড়া এবং খেজুরের ছোবরা ভরা একটি বালিশ এরকম উপহার রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তার অন্যান্য স্ত্রীদেরকেও দিয়েছিলেন এতটাই সাদাশিদে ছিল তার সংসার জীবন অন্যান্য উম্মুল মিনীন্দিনদের মতো উম্মে সাল্লাম রাদি আল্লাহু আনহার বিয়ের মোহরানাও ছিল চারশোদ্দিরহাম রসুল্ল্লাহ সাল্লুসাল্লাম উমেসাল্লামাকে আরেকটি বিশেষ উপহার দিয়েছিলেন প্রথমে সেই উপহার পাঠানো হয়েছিল আবিসিনের বাদশাহ নাজ্জাসির কাছে সেখানে কিছু কাপড় এবং সুগন্ধি পাঠানো হয়েছিল কিন্তু নাজজাসি সেই উপহার পাওয়ার আগেই ইন্তেকাল করে এ কারণে সেগুলো পরবর্তীতে মদিনায় ফেরত পাঠিয়ে দেওয়া হয় তখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম উমের সাল্লাম রাদি আল্লাহনহাকে বলেন আমি নাজজাসির কাছে কিছু কাপড় এবং সুগন্ধি পাঠিয়েছিলাম কিন্তু সে ইন্তেকাল করেছে তাই সেই উপহার যদি ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমি সেটা তোমাকে উপহার দেবো এরপর সেটা ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং তখন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সেই সুগন্ধি থেকে তার প্রত্যেক স্ত্রীকে কয়েক ফোটা করে সুগন্ধি উপহার দেন আর সেই কাপড় এবং সুগন্ধির বাকি অংশ পুরোটাই উপহার দেন উমে সাল্লাম্মার রদি আল্লাহুয়ানহাকে এবার আসুন জানা যাক উম্মে সালাম রদি আনহার বিয়ের পর তার প্রতি আয়েসা এবং হাফসার আদি আল্লাহু আনহুমার প্রতিক্রিয়া উম্মেসাল্লামার রাদি আনহা ছিলেন একজন সুন্দরী নারী রাসুলের সাথে বিয়ের পর তার রূপ এবং সৌন্দর্যের কথা গিয়ে পৌঁছালো উম্মুল মমিনিন আয়েশা রাদি আনহার কানে ফলে স্বাভাবিকভাবেই আয়েশার আদি আল্লাহু আনহার অন্তরে ঈর্ষাবোধ সৃষ্টি হল আয়েশার আদি আল্লাহু আনহা বলেন যখন রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম উমের সাল্লামাহাকে বিয়ে করলেন তখন তার সৌন্দর্যের বর্ণনা শুনে আমি খুবই ক্ষুব্ধ হলাম এবং দুঃখ অনুভব করলাম এরপর তিনি বলেন আমি তাকে দেখার জন্য একটি অজুহাত করে ঘর থেকে বের হলাম অর্থাৎ উম্মে সালামার বাড়িতে যাওয়ার কোনো দরকার ছিল না কিন্তু আয়েশার আদি আল্লাহু আনহা তাকে না দেখে থাকতে পারছিলেন না তিনি তাকে দেখে এলেন এবং দেখে আসার পর হাফসাকে বললেন আল্লাহর কসম মানুষ তার সৌন্দর্য সম্পর্কে যা বর্ণনা করেছে তিনি তো তার থেকেও অধিক সুন্দরী অনেক বেশি সুন্দরী এই বিষয়টি চিন্তা করে আয়সার আদি আনহা, অতিষ্ঠ হয়ে উঠলেন এবং রাগান্বিত হলেন তিনি হাফসার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে লাগলেন এবং হাফসার আদি আল্লাহুয়ানহা তাকে সান্ত্ব দিতে লাগলেন হাফসার আদি আল্লাহুয়ানহা আয়েশার আদি আল্লাহাকে বললেন তুমি তাকে এত বেশি সুন্দর দেখেছো তোমার সেই গিরা বা ঈর্ষাবোধের কারণে তুমি আবার গিয়ে দেখে আসো আসলে তুমি যতটা ভেবেছো তিনি ততটা সুন্দরী নন যদি আমরা উমুল মিনীন্দের মধ্যে পারস্পরিক সেই ঘেরা বা ঈর্ষাবোধ সম্পর্কে বুঝে থাকি তাহলে আমরা বুঝতে পারবো বর্ণনার এই অংশটি হচ্ছে মূলত একটি হাস্য রসাত্ত্বক অংশ এই ঈর্ষাবোধ কোনো নিন্দনীয় ঈর্ষা নয় বরং রাসুলের প্রতি ভালোবাসার কারণেই তারা এভাবে পরস্পরকে ঈর্ষা করতেন আসলে তারা আল্লাহ রাসুলের কাছে সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার মানুষ হতে চাইতেন হাফসারাদি আল্লাহুয়ান্নার কথা শুনে আয়েশারাদি আল্লাহুয়ানহা আবার ঘর থেকে বের হলেন এবং উম্মে সালামাকে দেখে এলেন एब देखे आशार पर तीने हाफसार मतामत के समर्थन जानिए तुम्हें ठीक ही देखे एस आगे बार जो सुंदरी मन हो ठीक तुंदर मन हलना सुंदरी तब आगे बार मत नन परवर्ती आयसारदी अल्लाहु आन्हा अल्लाहर कसम तेमन ही छिले जमनता हाफसा बर्णना कर उम्मे सालामा के प्रथमवार देखार समय ईर्षा बोधर कारण अनेक बसी सुंदरी भेपेल वर्णना थमे साल रदी अल्लाहुआनहार সুদর্শন চেহারার প্রমাণ পাওয়া যায় রাসুল উল্লাহ সদুল্লাহ আল্লাহামের স্ত্রীদের মধ্যে আয়েশ রাদি আনহার পর যারা দুইজন রাসুলের সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্ত ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন উম্মে সাল্লাম রাদি আল্লাহুয়ানহা আর অন্যজন হচ্ছেন জাইনাব বিন তেজাহ সার্দি আনহা। উমুল মিনিন উম্মে সালাম রাতি আল্লাহুয়ানহা ছিলেন একজন লজ্জাশীলা এবং প্রখর আত্মমর্যাদা বোধ সম্পন্ন মহিলা বিয়ের পর রাসুল্লাহ সাল্ল্লাহলাম যখন প্রথম তার কক্ষে আসতেন উমে সাল্লামা লজ্জা পেতেন এবং এই লজ্জার কারণে তিনি তার দুগ্ধপোষ মেয়ে জাইনাবকে কাছে নিয়ে দুধ পান করানো শুরু করতেন এই অবস্থা দেখে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম ফিরে যেতেন আম্মার বিন ইয়াসিউর রাজি আল্লাহু আনহু ছিলেন উমে সাল্লামার দুধ ভাই তিনি উম্মে সাল্লামার এই কথা শুনে খেপে যান এবং উমেসাল্লামার দুধের শিশু জাইনাবকে নিজের কাছে নিয়ে রাখেন এরপর রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম উমুল মু মিন উমে সালামার রাদি আল্লাহ আহার প্রবেশ করেন এবং এদিকে ওদিকে তাকাতে থাকেন শিশু কন্যা জাইনাবকে না দেখে রাসুলুল্লাহ জিজ্ঞেস করেন জাইনাব কোথায় তাকে কি করেছ তখন উমে সাল্লামা জবাব দেন আম্মার এসে তাকে নিয়ে গেছে এরপর সেই দিন থেকে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম উম্মে সাল্লামার রাদি আল্লাহু আহার কাছে অবস্থান করতে থাকেন পরবর্তীতে উমে সালামার রাদি আল্লাহু আহার সাথে রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামের সম্পর্ক এতটাই ভালোবাসা এবং গভীরতাপূর্ণ হয়েছিল যে আয়েশের রি আনহার পরেই ও সাল্লাম রাদি আল্লাহ আনহার স্থান নির্ধারণ করা হয় বিয়ের পর রাসুল্ল সাল্লাই সাল্লাম উমুন মিনীন উমে সাল্লাম রাদি আল্লাহ আনহাকে প্রস্তাব দেন তুমি চাইলে আমি তোমার সাথে এক সপ্তাহ থাকবো অথবা চাইলে তিন দিন থাকবো এরপর অন্যান্য স্ত্রীদের সাথে পালা অনুসারে থাকবো সেই অনুসারে যখন তোমার দিন আসবে তখন তোমার সাথে থাকব উম্মে সাল্লামার রদি আনহা তিনি কুমারী নারী ছিলেন না তিনি ছিলেন বিধবা उम्मे साल तीन दिन थकिन उमे सालम्मा रदीअल्लाहार य मतमत फिख बामी बा आईन शस्त्र मसाला नियम जाना जाति एकाधिक स्त्री ग्रहण करें तो नववहित स्त्री सात दिन थकबें जदि नवव स्त्री कुमारी हन टाना एक सप्ताह थबें और जदि ताल्वा विधवा हन टाना तीन दिन थकबेंस समान भावे पाला बंटन कर উম্মে সাল্লামার রাদি আনহা ছিলেন একজন আদর্শ স্ত্রী তিনি সবসময় রাসুল উল্লাহ সাল্ল্লা উলাইসাল্লামের আরামায়সের প্রতি খেয়াল রাখতেন উম্মে সাল্লামার রাদি আল্লাহু আনহার দাম্পত্য জীবন এবং সংসার জীবন সম্পর্কে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যেদিন তিনি রাসুল্লাহ সাল্লাহ উল্লাসাল্লামের ঘরে আসেন সেই দিনেই নিজের হাতে খাবার প্রস্তুত করেন আগেই বলা হয়েছে উম্মুল মিনিন উম্মুল মাসাকিন জায়নাব বিন্দু খুজাইমা রদি আল্লাহু আনহা ইন্তেকাল করার পর সেই ঘরেই এসেই উঠেছিলেন উমে সাল্লাম রদি আনহা ফলে ঘরে এই জিনিসপত্র আগে থেকে প্রস্তুত ছিল সেই বাসর রাতে উমে সালামা রাজি আনহা একটি কলস থেকে কিছু জব বের করে আনেন অন্য একটি পাত্র থেকে কিছু চর্বি বের করে আনেন এরপর সেগুলো প্রস্তুত করে হাড়িতে রান্না চড়িয়ে দেন এভাবে তিনি নিজেই তার বাসুর রাতের খাবার প্রস্তুত করেন এ কারণে এই বর্ণনায় বলা হয়েছে আরবের বিধবা উম্মে সালামা রাতের প্রথম অংশে আল্লাহ রাসুসাল্লু আলাইসাল্লামের ঘরে বউ হিসেবে আসেন এবং রাতের শেষ অংশে জব পিষতে লেগে যান সুতরাং বিয়ের রাতে উমেসাল্লামা রাদি আল্লাহু আনহা নিজ হাতে জব পিসেছেন স্বামী রাসুল্লুসলামের জন্য খাবার রান্না করেছেন সারা জীবন এভাবেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খেদমত করেছেন তিনি রাদি আল্লাহু আনহা রাসুল্ল সাল্লু আলু সাল্লামের খেদমতির জন্য তিনি নিজের একজন দাসকেও মুক্ত করে দিয়েছিলেন এবং তাকে শর্ত দিয়েছিলেন যতদিন আল্লাহ রাসুল জীবিত থাকবেন ততদিন তার সেবা যত্ন করতে হবে রসুল্ল সাল্লাম প্রতিদিন আসরের পর এক এক করে প্রত্যেক স্ত্রীর ঘরে যেতেন এবং সবার আগে যেতেন উমুল মিনীন উম্মে সাল্লামার রদি আল্লাহুয়ানহার ঘরে আর সবার শেষে আসতেন আয়েশা রদি আল্লাহুয়ানহার ঘরে কারণ স্ত্রীদের মধ্যে সাউদা রদি আল্লাহুয়ানহা বাদে উমুল মিনীন উম্মে সাল্লাম রদি আল্লাহুয়ানহা ছিলেন সবচেয়ে বয়স্কা আর সবার মধ্যে সবচেয়ে বয়সে ছোট ছিলেন আয়েশা রদি আল্লাহুয়ানহা এ কারণে রাসুল্ল সাল্ল্লা আসাল্লাম যিনি বয়সে বড় তার ঘরে প্রথমে যেতেন আর যিনি বয়সে ছোট তার ঘরে সবার শেষে আসতেন রসুল্লা সাল্লু আলাইসাল্লাম বিভিন্ন সময়ে উম্মুল মমিন উম্মেসাল্লামার রাদি আল্লাহর ঘরে নফুল সালাদ পড়েছেন উমে সাল্লামার ছেলে ওমর ইবনে আবু সালামা বর্ণনা করেছেন আমি একবার আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামকে দেখেছি তিনি এক টুকরো কাপড় গায়ে জড়িয়ে উম্মে সাল্লামার ঘরে সালাদ আদায় করছিলেন তখন সেই কাপড়ের টুকরোর উপরিভাগ দুই প্রান্ত গিট দিয়ে রাসুলের কাঁধের সাথে লটকানো ছিল আজকের পর্বের শেষ অংশ উম্মুল মমিনিন উমে সাল্লাম রাদি আল্লাহুয়ানহার জ্ঞান প্রজ্ঞা এবং ইবাদতবন্দিগি সম্পর্কে ইলমের প্রতি আগ্রহী ছিলেন আমাদের মা উম্মুল মমিনিন উম্মে সাল্লাম রাদি আনহা একদিন উম্মে সাল্লামা রাদি আনহা তার ঘরে বসেছিলেন এমন সময় এক দাসী তার মাথার চুল আছড়ে দিচ্ছিল উম্মে সাল্লাম রাদি আনহার ঘরটা ছিল মসজিদে নবির ঠিক পাশেই ঘরে থাকা অবস্থাতেই তিনি হঠাৎ শুনতে পেলেন मस्जिद नवबीर मेम्बारे दाड़िए रसुल्लाह सल्लाहसल्लम आईयुहान नास ओहे लोकसकल अर्थात रसल्लाह सल्लाह सल्लम मानुष के उद्देश्य कर एख कि एक उम्मे साल अदीअल्लाहून तर दासी के बलेंथार चुल बेधे दाओ चू आचरानो बंध कर दासी बल एतुड़ा कीसर तो त्रय भाषण शुरू कर लोकसकल अयुहान नास জবাবে উমেসাল্লামারাদি আল্লাহু আহা বললেন খুব ভালো কথা আমরা কি তাদের মধ্যে নই লক্ষণীয় বিষয় এখানে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হলেও এর মাধ্যমে যে নারী পুরুষ সকলেই অন্তর্ভুক্ত উমে সাল্লামা রাজি আল্লাহু আহা সেটা ঠিকই বুঝতে পেরেছিলেন কারণ ইলমর্জনের ক্ষেত্রে এবং আল্লাহ তা আল্লাহর ইবাদতবন্দিকীর ক্ষেত্রে আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে গুনাহের কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে এবং নেকির কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এ কারণেই উমে সাল্লাম রাদি আনহা বললেন আমরাও তো তাদের মধ্যে অন্তর্ভুক্ত একথা বলেই তিনি উঠে গেলেন নিজে নিজেই নিজের মাথার চুল এবং বেনি ঠিক করে নিলেন এরপর ঘরের দেয়ালে কান লাগিয়ে শুনতে লাগলেন রসিল উল্লা সালাহ আলহিউসাল্লামের কুতবা ইলম শেখার জন্য এমনই আগ্রহ ছিল আমাদের মা উম্মুল মমিনিন উম্মে সাল্লাম রদি আনহার মধ্যে উম্মুল মমিনীন আয়েশা রাদি আল্লাহু আনহার পর তিনিই ছিলেন নারীদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী आलेमरा विभिन्न कारण यहाँ सम्भव होर मध्य अन्तम हमे साल्मा रदीअल्लाह आन्हर बुद्धिम्ता प्रज्ञा और परिणत मस्तिष्कर अधिकारी हवा एक एक् तीक्षण बुद्धिसम्पन्न और प्रज्ञावान नारी पशाशी रसीउल्ला सल्लाहुअलम सात छसार कर सौभाग्य पेन आ कारण हे छमिन मध्य सवार शेषे इंतेकालकारी एवं सब कारण नारी मध्य द्वित सर्वोच्च संख्यक हादी वर्णनिकारी होते पे মুসনাদে আহমদে তার থেকে তিনশো হাদিস বর্ণিত হয়েছে এর মধ্যে ১৩টি হাদিস মুত্তফাকুন আলেহি অর্থাৎ বুখারি এবং মুসলিমের সেই হাদিসগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু হাদিস বর্ণনা করাই নয় উম্মেসাল্লাম রাদি আল্লাহু আহা ছিলেন গভীর চিন্তা শক্তির অধিকারী কোনো বিষয় না বুঝলে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করতেন এবং সেগুলো বুঝে নিতেন এভাবে ফিখের বিভিন্ন বিষয়ের সমাধান আমরা পাই উমেসাল্লাম রাদি আল্লাহু আনহার কাছ থেকে ফরজ গোসলের ক্ষেত্রে নারীরা মাথার চুল খুলবে কিনা এই প্রসঙ্গে একবার উমেসাল্লাম আর আদি আল্লাহ আহা রাসুল্লাহ সাল্লাহিসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন তিনি বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ আমার মাথার বেনি বা খোপা তো খুবই মোটা এবং শক্ত আমি কি জানাবাতের গোসলের ক্ষেত্রে বেনি খুলে ফেলব তখন রসুল্ল সাল্লাম জবাব দিলেন না বরং তোমার মাথায় তিন আজলা পানি ঢেলে দিলেই চলবে এরপর সারা গায়ে পানি ঢেলে দেবে এভাবেই তুমি পবিত্রতা অর্জন করবে উমে সাল্লাম রদি আহার জ্ঞান এবং প্রজ্ঞার কারণে ইবনে আব্বাস এবং আবু হুরাই রাদি আল্লাহুয়ানহুমার মতো বড় বড় সাহাবিরাও তার কাছে বহু বিষয়ে জানতে আসতেন প্রশ্ন করতেন অনেক তাবি ইলম শিখেছেন আমাদের মা উমুল মিনীন উমে সাল্লাম রাদি আল্লাহুয়ানহার কাছ থেকে রাসুল্লাহ সালু আলহসালামের স্ত্রী হিসেবে উম্মে সাল্লাম রাদি আল্লাহা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতিটি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করতেন একবার কয়েকজন সাহাবি উম্মে সাল্লামার কাছে এসে জানতে চাইলেন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামের গোপন জীবন সম্পর্কে বা ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলুন জবাবে উমে সাল্লাম রাদি আনহা বললেন তার প্রকাশ্য এবং গোপন জীবন সবই তো একই রকম কথা বলার পর সাথে সাথে উম্মে সালাম রাদি আল্লাহু অন্তরে এই অনুভূতি হল যে তিনি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের গোপন কোনো বিষয় প্রকাশ করে দিলেন এই এইভাবে তিনি অনুতপ্ত হলেন এরপর রসুলাল্লাহ সাল্লাম ঘরে এলে তাকে সব কিছু খুলে বললেন তিনি जब रसुल भी रसुल्लाह सल्लाम उम्मे सल्लम के बलें तुम्हें जा भलो करम्मुल मिनराजी रसुल्लाह सल्लासम विषय खेल रखत तेम ही भाव अल्लाह रसुल्लाह सलमो तरह स्त्री प्रत्येक विषय खेय रखतें और तक के उपुक्तिया प्रदान करतें तबादतबंदीगी सम्पर्के शेखन और कख ते दे दे दे दे भूल लक्ष्य कर लेगल साथे संशोधन कर दीन एक रतर घटना उम्मे सल रजियाल्ला आनहा এক রাতে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ঘুম থেকে উঠলেন এবং উঠে বললেন সুহান আল্লাহ আজ রাতে আল্লাহআালাহ কত দুঃখ কষ্ট নাজিল করেছেন আবার এই রাতেই আল্লাহআালা কত গুপ্ত ধন নাজিল করেছেন কে আছো যে তার স্ত্রীদেরকে সলাাতের জন্য জাগিয়ে তুলবে এই জগতের কত ধনবান সুসজ্জিত ব্যক্তিও আখিরাতে উঠবে এমন অবস্থায় যখন তার গায়ে কোনো কাপড় থাকবে না এই কথাগুলো বলে রাসুলুল্লাহ সল্লাহলাম তার স্ত্রীদেরকে ঘুম থেকে জাগিয়ে দিলেন এবং তাদেরকে আল্লাহ আল্লাহর ইবাদতবন্দি করতে উৎসাহ প্রদান করলেন এর মাধ্যমে তিনি তাদেরকে শিক্ষা দিলেন শুধুমাত্র রাসুল উহ সাল সাল্লামের স্ত্রী বলে তারা আখিরাতে পার পেয়ে যাবেন বিষয়টা এমন নয় বরং প্রত্যেকের উচিত আখিরাতের পুরস্কার এবং শাস্তির ব্যাপারে ভেবে আল্লাহ তা ইবাদত ইবাদতব্দি করা এই কারণেই রাসুলুল্লাহ সল্লা উলাইসাল্লাম তার স্ত্রীদেরকে সেই শেষ রাতে ঘুম থেকে জাগিয়ে তুললেন এবং ইবাদতবন্দকি করতে উৎসাহ প্রদান করলেন আরেকবারের ঘটনা উম্মুল মিনীন আয়েশায় রদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম একবার অসুস্থ ছিলেন এমন সময় তার সামনে তার স্ত্রীরা আবিসিনিয়া বা ইথিওপিয়ার ঘটনা নিয়ে আলোচনা করতে শুরু করল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের স্ত্রীদের মধ্যে তিনজন স্ত্রী আবিসিনিয়াতে ছিলেন তারা হচ্ছেন উম্মুল মিনিন সাউদা উম্মে সালামা এবং উম্মে হাবিবা রদি আল্লাহন হুন্না তারা আবিসিনিয়ায় দেখা মারিয়া নামে একটি গির্জা নিয়ে গল্প করছিলেন উমেসাল্লামা এবং উমে হাবিবা সেখানকার সেই গির্জার সৌন্দর্য এবং ছবিগুলোর প্রশংসা করছিলেন এই কথা শুনে রাসুল্ল সাল্লি সাল্লাম তার মাথা তুললেন এবং বললেন তারা তো এমন সব লোক যখন তাদের মধ্যে কোনো নেককার ব্যক্তি মারা যায় তখন তারা সেই ব্যক্তির কবরকে ইবাদতের জায়গা উপাসনা স্থল বানিয়ে নেয় এবং সেই উপাসনালয়গুলোতে তারা ছবি স্থাপন করে এই লোকেরা আল্লা তাল্লা দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি লক্ষণীয় বিষয় হচ্ছে রসুল্ল সাল সাল্লাম অসুস্থ থাকা সত্ত্বেও তার স্ত্রীদেরকে সেই বিষয়ে সতর্ক করতে ভুললেন না তিনি নীরব থাকলেন না বরং আবি সিনিয়র খ্রিস্টানরা যেই ভুল করতো সেই বিষয়ে তাদেরকে সাবধান করে দিলেন এবং এই বিষয়ে বিস্তারিত বর্ণনা দিলেন আমাদের মা উম্মুল মিনীন উম্মে সাল্লাম রদি আনহা আল্লাহ রসুল দিন রাতের অনেক দোয়া এবং অজিফা বর্ণনা করেছেন যেমন তিনি বর্ণনা করেছেন রসুল্লা সাল্লাম ফজর সালাতের পর এই দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি ওয়াঈতকলা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে চাই পবিত্র রিজিক উপকারী জ্ঞান এবং কবুলকৃত আমল উমের সাল্লাম আরও বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল সাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহি তাওয়াল তু আল ইন্না আল্লাহ ইন্নাউজুবিকা ভরসা করে আমি ঘর থেকে বের হচ্ছি ইয়া আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই পদস্খলন থেকে পথভ্রষ্টতা থেকে কারো উপর অত্যাচার করা থেকে এবং কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে আরও আশ্রয় চাই কারো উপর বাড়াবাড়ি করা থেকে অথবা আমাদের উপর কেউ বাড়াবাড়ি করুক সেটা থেকেও আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই উমে সাল্লামার্দি আনহা আরও বলেছেন রসুল্ল সাল্লাম প্রায়ই এই কথাটি বলতেন তিনি বলতেন ইয়া মুকালিবাল কুলুবিত হে অন্তর সমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপরে দৃঢ় রাখুন মজবুত রাখুন উমে সাল্লামার্দিউল্লাহা আরও বর্ণনা করেছেন রসুল্ল সালাম বলতেন রিকলি ওয়ারহাম ওয়াহদিন আকওয়াম হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়ালু হন এবং আমাকে সরল সোজা সোজাপদ দেখান উম্মে সাল্লাম রদি আল্লাহানহা আল্লাহ তা আল্লাহর ইবাদতবন্দিগীতে আগ্রহী ছিলেন ফরজ ইবাদতের পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে নফল ইবাদত করতেন প্রতি মাসের সোম বৃহস্পতি এবং শুক্রবার এই তিন দিন তিনি সিয়াম রাখতেন উম্মে সাল্লাম রাদি আল্লাহা খুবই সুন্দর করে কোরআন তেলাউ করতে পারতেন রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম যে কায়দা এবং যে রীতিতে করান পড়তেন তিনিও সেভাবেই আল্লাহ রসুলকে নকল করে কোরআন পড়তেন একবার এক ব্যক্তি এসে উমে সাল্লামারদি আনহার কাছে জানতে চাইল আল্লাহ রসুল সাল্লু সাল্লাম কীভাবে কোরআন পড়তেন তখন উম্মে সাল্লাম রাদি আল্লাহুয়ানহা বলেন রসুল্লাহ সাল্লাম একটি একটি আয়াত পৃথক করে পড়তেন এরপর তিনি নিজেই কিছু আয়াত পাঠ করে ওই ব্যক্তিকে শুনিয়ে দেন অন্যান্য উম্মুল মিনীন্দের মতো উম্মে সাল্লামার রদি আল্লাহাও ছিলেন খুবই দান শিলা মুক্ত হস্তে তিনি দান করতেন কখনোই কোনো অভাবী ব্যক্তি বা সাহায্য প্রার্থী ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দিতেন না একবার কয়েকজন অভাবী মানুষ তার কাছে এসে সাহায্য চাইল উমে সাল্লামার রদি আনহা তখন তার দাসীকে বললেন এদেরকে কিছু দাও যদি ঘরে কিছু না থাকে অন্তত একটি খেজুর হলেও দান করো উম্মে সালাম রদি আনহা মানুষকে দান করতে উৎসাহ দিতেন একবার বিশিষ্ট ধনী সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহুয়ানহু তিনি এলেন উমেসাল্লাম রাদি আল্লাহু আহার কাছে আব্দুর রহমান বললেন আম্মা জান আমার তো অনেক সম্পদ জমা হয়ে গেছে এবং আমার ভয় হচ্ছে না জানি এই সম্পদের কারণে আমি ধ্বংস হয়ে যাই একথা শুনে উমেসাল্লাম রাদি আনহা বললেন ছেলে আমার তুমি এগুলো খরচ করে ফেলো উম্মুল মেনিনরা এই উম্মতের নারী পুরুষের মা এ কারণেই সাহাবি আব্দুর রহমানকে উমেসাল্লামাহা তার ছেলে হিসেবে উল্লেখ করে বলেছেন তুমি এই সম্পদগুলো খরচ করে ফেলো उम्मे सलमीअल्ला एक धनी पितारंतान क्र रसुल्लाम संसारे एके सदा माटा जीवने अभ्यस्त हो जा रसुल्लाह सल्लाह सलम संसारे आसार परमासिता को करें विसल्लाह पर सल्लाह सलमार पे एकजोरा जताा दुईट पानी मशक किचु चामड़ा और खजुरे पतााभर्ती बाल एगुल संसार जीवन पाथे এগুলো দিয়েই তিনি তার সমগ্র জীবন কাটিয়েছেন সেই ছোট্ট ঘরে বা হুজরাতে আমাদের মা উমা সালামা রাদি আল্লাহু আনহার গোটা জীবনই ছিল এমন জুহুদ এবং তাকুয়ার বাস্তব দৃষ্টান্ত দুনিয়ার ভোগ বিলাসের প্রতি চাকচিকের প্রতি তিনি কখনও দৃষ্টি দিতেন না একবার তিনি গলায় একটি হার পরেছিলেন বা নেকলেস পরেছিলেন সেই হারটিতে সামান্য পরিমাণ স্বর্ণ ছিল এটা দেখে আল্লাহ রসুলসালাহ সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করলেন তখন সেই হারটি গলা থেকে খুলে ফেলেন উম্মে সালামা রাদি আনহা এই ছিল আজকের পর্বের আলোচিত উম্মুল মিনিন উম্মেসাল্লাম রাদি আল্লাহ আনহার জীবনীর কিছু অংশ তার জীবন তার ব্যক্তিত্ব এবং মর্যাদার আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যা ইনশা আল্লাহ আগামী পর্বে আলোচনা করা হবে আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি আল্লাহ তা কাছে আমরা দোয়া করি যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে আল্লাহ তা সেগুলো আমাদেরকে বোঝার এবং এর ওপর আমল করাতেও করুন আল্লাহ মাহ মিন وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين رايندروس ميديا الرونانو پوجكش عمبر كه جانتے وزید کرون www.raindropsmedia.org او ثبا فیس www.facebook.com slash raindrops media او www.youtube.com slash raindropsmedia.org 2015